নবী সাল্লা আলাইসাল্লামের স্ত্রী আয়সা রাজান্ন হতে বর্ণিত তিনি বলেন লোকজন তাদের বাড়ি ও উঁচু এলাকা হতে ঝুমুয়ার সালাতের জন্য পালাক্রমে আসতেন আর যেহেতু তারা ধুলোবালির মধ্য দিয়ে আগমন করতেন তাই তারা ধুলিমলিন ও ঘর্মাক্ত হয়ে যেতেন তাদের দেহ হতে ঘাম বের হতো একদা তাদের একজন আল্লাহ রাসুল সাল্লাহ আলাহ সাল্লামের নিকট আসেন তখন নবীজ সাল্লাহ আলাইসাল্লাম আমার নিকট ছিলেন তিনি তাকে বললেন যদি তোমরা এ দিনটিতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে